আবু সালামাহ রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজিয়াল্লাহ ত আলহাকে জিজ্ঞাসা করলাম নবী সাল্লা আল্লাহ সাল্লাম কি জানাবাত অবস্থায় ঘুমাতেন তিনি বললেন হ্যাঁ তবে তিনি অজু করে নিতেন